বসমি রলিলবআন ওসলাতাম সঈদুলমরসলিনবীনা মহমদ ওাল ওসাহব আজমাইন أما بعد فقد قال رحمه الله تعالى وأن أبي رضي الله عنه قال الله الله قلت علي هل شيء من নমাবাদ ফত القرآن রী জ রহকহরফত রনফিল কুরআনফ قلت وما في هذه সহীফ قال আলু ও ফিকা ওয়ুক তলমসনী ও আখরজ ওবু দাউদসাইনমা আবতনাহ ওমনআলা বে কাফর ও في আহ দিন হাক মহানাল্লা সমস্ত প্রশংসা আল্লাহ রব আলম কারো সম্পর্কে অবিচার করেন না যিনি সুবিচারের নির্দেশ দান করেছেন এবং তিনি সুবিচার করেন তার আদেশ নিষেধ রয়েছে সুবিচার আদলা ইনসাফ তিনি যে যেকোনো আদেশ নিষেধ করেছেন তাতে রয়েছে হক সেটা বাতিল থেকে অবিচার থেকে জলুম থেকে দূরে। যেসব দণ্ডবিধান আল্লাহ রাব্বুল আলমিন ধারিত করেছেন হদুদ তাজিরাত শাস্তি ইসলামের সেগুলির মাধ্যমে সুবিচার কায়ে করাই উদ্দেশ্য করা হয়েছে জল অত্যাচারের অবসান ঘটানো উদ্দেশ্য করা হয়েছে সাল্লাহ সালাম নাজিলকি মোহাম্মদ রসুল্লাহ সালামের ওপর যিনি আল্লাহ রব্বুল আলমিনের নাজলিত যেগুলি হদুদ দণ্ড বিধান তাজিরাত শাস্তির বিধিবিধান সেগুলির বাস্তবায়ন করেছেন आलोचनारर्व हम जे नोलुल माराम हादी अर्थात गुरुतर अराधर तर्व चलते विषय जेगुली सामाजिक भाव राष्ट्रीय परिवारिक गुरुतर अपराधराधग सम्पर्पराधग शि सम्पर्दीस एक हजार बारो नम्बर हदीस আবু জোহাইফ রাহো থেকে বর্ণিত কথা বা ওয়াহির বাণী আছে যেগুলি বিশেষভাবে রসুলাম আপনাকে বা আপনার পরিবারকে ফাতেমা রাজি আল্লাহ আনহাকে অথবা আপনার ছেলে ছেলেদের জন্য হাসান হোসেনের জন্য হাস করেছেন বা দিয়েছেন আপনাদের কাছে তিনি বললেন না কিছুই নেই এই কথাই শিয়া রাফেজিদের খন্ডন রয়েছে যারা মিথ্যা ধর্ম রচনা করেছে যে আলী আলীর বিশেষ এলম দিয়েছিলেন যা কাউকে দেওয়া হয়নি এবং এই বিষয়টি আরো বিস্তারিত ভাষ্যকার আলোচনা করেছেন মাকাতুল্ল মুমার কাজী সেটা আমাদেরকে খাস করে কিছু দেওয়া হয়নি কোরআন ছাড়া আর কোনো কিছু আমাদেরকে দেওয়া হয়নি এতে যেমন শিয়ার আফেজেদের খন্ডন রয়েছে তেমনি সুফি এই পীর তন্ত্রের বিশ্বাসী পীর মরিতদের খন্ডন রয়েছে যারা হয় পীর আর পীরের মরিদ এবং এই তাসাও ফের বেদাতি ধর্মে সিরকি ধর্মে বিশ্বাসী তাদের খন্ডন রয়েছে কারণ তারাও বলে যে মারিফতি হাদিসে নেই ওই সিলসিলা সিলসি এই সিলসিলাগুলি চলে এসেছে চিস্তিয়া সিলসিলা তার মধ্যে আবার চিস্তিয়া কয়া ভাগে ভাগ তারপর একটা চিস্তিয়া সাবেরিয়া যেটা চর্ম নাই সিলসিলা জি তারা আর অন্য সিলসিলার দোহাই নকশবন্দি সিলসিলা তারপরে কাদেরসিলা শাহারিলা এ বিভিন্ন সুফিদের মন গড়া কিছু সিলসিলা পরম্পরা চলে আসছে পরম্পরা ধর্ম কোরআন হাতিসের ধর্ম নয় ওহিল ধর্ম নয় ওরা বলে যেগুলো কোরআন হাতিস খুঁজে পাবেন না মারিফতি ইলিম বাতিনি এলিম তাদের কাছে জাহিরি আর বাতেনি এলিমের ভাগ আছে জাহের হাদিস পাবেন প্রকাশ্য আবু হানিফা মালিক আহমদ বলেন বলেন কয়মিন আরো সমস্ত আলামাইকরাম যারা কোরআন সন্ন্যার যুগ যুগ ধরে এই চোদ্দশো বছরে এসেছেন আর আছেন যারা কোরআন হাতে রাখেন তারা নাম এই সুফিদের লুদি একটু বিকৃত করে ইলমে লাদ মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান ইলমা ই আবার শব্দ কোথেকে নিয়ে আসে নাম এই নাম নিয়ে এসে হ্যাঁ ঘটনা থেকে নিয়েছে আল্লাহ বলছেন যে খেজের আমি আমার পক্ষ থেকে মানে আমার পক্ষ থেকে আমি খেজের কে এলম দান করেছিলাম মিল্লাদ আমার পক্ষ থেকে জি জিমানি ওই লাদ শব্দ থেকে এরা ইলম নিয়েছে মানে খেজের আলি ইসলাম যেমন এলম দেওয়া হয়েছিল যে এলেম এর কাছে ছিল না বলে তিনি আপত্তি তুলেছিলেন তিনটি যে ঘটনা খেজের আলহিস তাতে ঠিক ওই রকম বা যারা মারিফত এলিম রাখে না তারা আমাদের এই সব বাতেনি কথাবার্তা যখন চোখে এগুলো না দেখতে পায় না ওই সব যখন করি তখন এরা আমাদের উপর আপত্তি তুলে এজন্য তারা কুফরীয় কথা বলা তাদের জন্য যায়জ কিন্তু শরীয়ত আলেমের জন্য যায়জ না এই জন্য কমবে আমার হুকুমে জীবিত হও। এটা মালিক শাফির জন্য এগুলি হচ্ছে এ ইংরেজ ধর্ম তাতে ওরা শির করলে শির হয় না ওরা কুফুরি কালাম বললে কুফুরি হয় না হ্যাঁ ওরা হারাম জেনা করলো সেটা পাপ হয় না প্রথম দিন মরিদ কে অজিফা দিচ্ছে যে আজকে তোমার এ সাপ মাগের বেশা পড়া চলবে না যদি মরিদ হতে চাও প্রথম শর্ত হচ্ছে কি পড়া যাবে না মাগের পড়া যাবে না ইসলামের যে প্রথম কাজ মুসলিম জীবনে সেটা করা যাবে না কারণ শাহতানকে রাজি করতে হবে ইবলিশকে কে খুশি করতে হবে ইংলিশের সাথে জাহার নামে যেতে হবে নামাজ না হইলে তারপরে যারা নিজেদের হকখানি বলে হয়তো নামাজ ছাড়ার কথা বলবে না বয়াত তখন নামাজ পড়বে এই করবে এগুলো বলবে কিন্তু বলবে যে আমাদের ওজিফাতে এই কলে মা কোরআন খুঁজে পাই হাদিস বাতেন এলাম মারি ফতি এলিম এটা এতে কোরআন হাদিসে পাওয়া যাবে বুঝতে পারছেন রাস্তা এগুলি যাতে করে মগজের টনক পড়ে আর শিরকে সীরক বুঝতে শিখেন বিদাতকে বিদাত বুঝতে শিখেন কুফরিকে কুফরি বুঝতে শিখেন গুমরাহীকে গুমরাহি বুঝতে শিখেন আর গুমরা যারা নাজাত পেয়েছেন আল্লাহর শুকুরানা আদায় করেন সবসময় শুকরি আদায় করেন আল্লাহ উদ্ধার করেছে না হলে দেুবি ছিলাম এক কথায় যা কিছু ইসলাম আছে না কোরআনে বহাদিস আছে ওহিতা আছে বুঝা গেছে না। এমন কিছু নেই সেটা হয় স্পষ্ট আছে না হয় অস্পষ্ট আছে সবাই বুঝতে পারছেন না হয় সবাই বুঝতে পারছেন না ভালো আলেম বুঝার জন্য ইস্তেমবাদ লাগবে শুধু পার্থক্য এতটুকু হয় স্পষ্ট बर्जन फिलते कारण नस्या न्यवसा वाणिज्य आसमान छोना কেউ যদি বলেন নবিসের জামানাই এই লটারির অথবা ডিএকশন বা ডেস্টিনির হুকুম দেখাইতে হবে তাহলে ডেস্টিনি আর ডিএকশন তখন ছিল না মোবাইল আর ইত্যাদি মোবাইলের রিংটন এগুলোর হুকুম দেখাইতে হবে তো এই নাম দিয়ে তো আর পাওয়া যাবে না কারণ তখন তো এগুলো ছিল না কিন্তু কায়দা কিছু কায়দা আম নীতিমালা আছে যে নীতিমালার আওতাভুক্ত এটা জায়েজ এটা জায়েজ না। হ্যাঁ এটা হালাল এটা হারাম জি যেমন একটা নীতিমালা হচ্ছে আর নতুন নতুন খাবার তৈরি হচ্ছে এটা হালাল না হারাম নাম যদি বলেন আমাকে কোরআনে দেখাইতে হবে হ্যাঁ ম্যাকডোনাল্ড বা পিজা দেখাইতে হবে পারবেন নাকি হ্যাঁ দেখাইতে হবে কিন্তু নীতিমালা আছে তাই না যদি পাক পবিত্র হয়। যেটা শরীরে ক্ষতি করে না ইমানের ক্ষতি করে না তার আগে ইসলামের ক্ষতি করে না হ্যাঁ দিনের ক্ষতি করে না দুনিয়ার ক্ষতি করে না পরিবেশের ক্ষতি করে না ছেলে মেয়েদের ক্ষতি করে না তাহলে ভালো জিনিস তৈবাদ খান করেন আপনার ক্ষতি হচ্ছে শারীরিক হ্যাঁ অর্থের অপচয় হচ্ছে ইত্যাদি তাহলে তখন আর আম খাব এই সিগারেট জলদা তামাক এগুলি খাবায় গতকালকে রাত প্রায় দেড়টা দু বেজে গেছে পেট্রোল পাম্পে তাও শ্বাসক এত সুন্দর পেট্রোল পাম্প যেখানে সবচেয়ে ভালো বাথরুম আমাদের সাথে যে ছিলেন। আর পেট্রোল পাম্পে থামলাম পথে। তো গিয়ে দেখি যে সিগারেটের গন্ধে ঢুকা যায় না সেই সময় কোন বাবু খবিজ পান করার জন্য খবিস জায়গায় প্রবেশ করেছে কি বুঝতে পারলেন ट तमक जिनि पुड़े खानी खान जर्दार आकार खान अथवा बड़ी शहर आकार्य पड़े ओर ढुका আর কি সমস্ত জিন শৈতানের যেখানে বাসস্থান সেখানে কোথায় পড়েন জীবনে মসজিদে ঢুকা শুনে পড়বেন বসে পান করতে পারেনা বাপ মায়ের সামনে পারছেন না শেখ আলেমদের সামনে পারছেন না তাড়াতাড়ি গিয়ে ফেলে দিচ্ছেন হ্যাঁ শ্বশুর সামনে পারছেন না কথা বেড়ে গেলাম আল্লাহ যেন সংশোধন করা তফিক দান করেন আকিদ আমলের তো এই হাদিসটাই পীর মরিতদের খণ্ডন আছে আর শিয়া রাফেজি। আর এই দুই দলে মিল আছে কোন দিক থেকে বা এলেমের দাবির দিক থেকে শিয়ারা বলছে কিছু হ্যাঁ গোপনীয় এলেম আছে যেটা আলীর বংশ থেকে পরম্পরা চলে আসছে সেটা কোথাও খুঁজে পাওয়া যাবে না কোন হাদিস এই হাদিস তো এইগুলো মানে না ওদের বোখারি আবার আলাদা বরং এই কোরআনেও তাদের বহু ফিরকা সন্দিহান বলছে না কমিয়ে দেওয়া হয়েছে বা একটা মুসাফ আলাদা সেটা মুসাফে উসমানী বা ওবাকার সিদ্দিক রাজিয়া যে কোরআন জমা করেছেন সেটা সুরক্ষিত না তাতে ছিল যে প্রথম খলিফাভে রসুলের পরে হ্যাঁ আলী রাজি আল্লাহ মাহফুজ আল্লাহ বলছেন আমি এই আল কোরআন ওহী নাজল করেছি বরং হাদিস আর অবশ্যই অবশ্যই আমি তার হাফেজকারী হেফাজত করব। আল্লাহ বলছেন হেফাজত করব। আল্লাহ বলছেন হেফাজতের জায়গা থেকে লয় মাহফুজ থেকে আমি নাজেল করেছি আর হেফাজতে রাখবো কেমন পর্যন্ত না মাহফুজ নয় গের মাহফুজ সুরক্ষিত নাই কোন দিকে যাচ্ছে শিয়াদের ধর্ম সুতরাং সিয়া কিছু সুন্নি গুমরাহ হয়েছে রাজনীতি করতে গিয়ে তাদের থেকে সতর্ক সাবধান জি রাজনৈতিক কথাবার্তা বলতে গিয়ে আবেগী হয়েছেন স্বয়ং আলী রাজা অন্য কোন সাহাবি যদি বলতেনা বলবে তো বিশ্বাসী করি না পাঁচজন এটা শিয়াদের আকিদা রাফেজ ইরানিদের আকিদা এরকম ওদের অনুসারী যারাই যেখানে আছে সারা বিশ্বের ওদের আকিদা এটা যে লক্ষ লক্ষ সাহাবাইকার সকলে মোরতাদ হয়ে গেছে কত বড় দোষ চাপান হয়েছে রসুর উল্লাহামের উপর আমরা এমন সাধারণ মানুষ তারপর যদি যে হ্যাঁ কি ছাত্র। ছাত্র যদি এরকম খারাপ হয় তার মানে দোষটা আপনাদের বলছে না কার দোষ সাইকেলের দোষ কি শিখাই হ্যাঁ ঘোড়া ডিম শিখাই কি শিখেছে এরকম তাদের ব্যবহার তাই না বলে না বলে না তাহলে কেউ যদি বলে যে নবিসামের সাহবাই সকলে মোরতাদ হয়ে গেছে এই দোষটা কার ওপর আপনি একজন দুজনে লক্ষ লক্ষ সব জি কত বড় একটি গমরা দল তাদের সম্পর্কে যদি কেউ ধারণা করে ও ইসলাম আছে সেটাও ইসলামী প্রজাতন্ত্র তাদের বিপ্লব হচ্ছে ইসলামী বিপ্লব এই কথাগুলি দেশে শুনেছেন তাও জানা যারা ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব এরা হয় যা হিল অবুজ ব্যচারা ইসলাম বুঝেনা ইসলাম বুঝে না আর না হলে এরা তাদের এজেন্ট এরা ফির এজেন্ট বলছেন স্বয়ং রাজিয়া আর আলী রাজি আল্লাহ বর্ণনা করছেন তার কোরআন ছাড়া কি আর কিছু আছে ওহির যেগুলি আর কাউকে দেওয়া হয়নি ও বকার ওমর উসমান বন্নন অন্যান্য সাহাবি আবু আনাজ তাদেরকে জানানো হয়নি দেওয়া হয়নি বা জনগণ অন্যরা কেউ জানে না সাহাবিরে আর আল্লাহ না এমন কিছু তো शुदू तीम विदीर्ण कर फल फल भोर हवा फल रातर अंधकार विदीर्ण की भोर फर्सा जो है এটাকে ফালাক বলা হয়েছে আর এখানে ফালাক যখন দানা পড়ে থাকে মাটিতে আর তার উপর রস পায় মাটির রস পায় বৃষ্টির বর্ষণ হয় তখন বিদিন থেকে গজিয়ে উঠে হ্যাঁ গজিয়ে উঠে এটাকে বলা হয়েছে ফালাকাল হাব্বা এটা কে করেন একমাত্র আল্লাহ বীজ থেকে যে গাছ পালা গজান ফসল ঘাস তিনি একমাত্র আল্লাহ ফালাক হাবা সেই আল্লাহর কসম করছি এবং আল্লাহ আলবাড়ি আল্লাহর একটি নাম হচ্ছে আলবারি আমরা নাম রাখি আব্দুল বাড়ি হ্যাঁ সৃষ্টিকর্তার বান্ধা যেমন আব্দুল খালিক মানে সৃষ্টিকর সরস্টার বান্ধা তেমন আব্দুল বাড়ি মানে সরস্টার বান্ধা সৃষ্টি ইহুন তবে কোরআন এবং সন্ন্যার একটা জ্ঞান রয়েছে ইউতে হাহুর জলফুল কোরআন যা আল্লাহ কোন মানুষকে দিয়ে থাকেন কোরআন সম্পর্কে সেইটুকু হয়তো আমাকে দিয়েছেন তো আলী রাজি আল্লাহ যেমন আল্লাহ জ্ঞান দিয়েছেন রাজি আল্লাহ সবচেয়ে সাহায্যে সেটা সত্য হবে তার দুর্দিনের সময় কয়েক দিন ধরেই বিদ্রোহীরা বাড়ি ঘর কিছু ঘেরাও করে আছে এক ফোটা পানি বাড়িতে ডুবতে দেয় না অথচ নিজে পয়সা দিয়ে কেনাক অধিনাই সেই সময় সংকটের সময় কোরআনই রাখেন আপনি যদি সামান্য একটু ত্রুটি দেখেন জামাইয়ের মধ্যে আর মারা যায় মানে আপনার মেয়ে মারা যায় তো জীবনে মেয়ে দেবেন একবার ফেসেছি ফেসেছি হ্যাঁ এর চাইতে ভালো খুঁজবো দিতে যাবো ঠিক কিনা বলেন যাদের মেয়ে আছে অথবা পেয়েসা দিতেন তার আর ভালো করে বুঝবেন কমন সেন আর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ আর সবচেয়ে বড় শত্রু শিয়াদের উসমান ওসমান নজি আল্লাহ তালানহ সেই সময়ও তেলাউত করছেন যখন তাকে শহীদ করছে এই জালেম বাগিরা বিদ্রোহীরা কোরনের জ্ঞান আবিন বলতে হবে তাকেম্ম সাহবা মধ্যে মুফাস কোরআন বলা হয়েছে বড় আলেম বলা হয়েছে কোরআনের জ্ঞান সকলের ছিল কম কারো বেশি আলী রাজি আল্লাহ যথেষ্ট জ্ঞান ছিল সে কথা বলছেন বাকি আলাদা ওই কিছু আমাদের এই ফলকে অথবা এই পুস্তিকা সাহিফা আজকালকার ভাষায় পুস্তিকা এই যে সহিফা আছে সৌফেব্রাহিম আছে না নেই এব্রাহিম আল্লাহ সহিফা দিয়েছিলেন এই এইটা সহিফা ছোট্ট ওতে কিছু লেখা তখনকার সহিফা চামড়ায় লেখা থাকত না পাথরে লেখা থাকত গাছের বাকলে থাকতো এই ছিল তখনকার যুগের কাগজ তখন কাগজ আবিষ্কার হয়নি কাগজ প্রথম আবিষ্কার হয়েছে আব্বাসীয় আমলে হারুন রশিদ আহ বাদশাহ রহেমা যুগে তার ছেলেদের যুগ ওই সময় প্রথম কাগজ আবিষ্কার হয়েছে এলিম পেয়েছি বাতেন এলিম পেয়েছি বারে ফাঁকি জ্ঞান অথবা শিয়াদের দাবির একটা কোন যুক্তিগত থাকতো যে হ্যাঁ কিছু খাস এলিম আমরা ওতে পেয়েছি স্পষ্ট করে দিয়েছেন ওতে কি কুলতো তিনটি বিষয়বস্তু ছিল একটা ছিলো মানে দিয়াতের মাস্লা মাসাইল কাকে বলা হয় বুঝলেন কেউ হ্যাঁ হত্যার পরিবর্তন হত্যা যদি না নেন আর করছেন না পুরো তখন আরেকটা আছে স্তর আছে সেটা হচ্ছে রক্তপণ ভুল করার ক্ষেত্র আছে ইচ্ছা কি ইচ্ছা খুন করেছে তারপরে যদি বলেন ইচ্ছা কৃত খুন করেছে ঠিক আছে কিন্তু আমরা খনের বদল খুন চাই না। তবে একেবারে মাফ করবো না আমাদের অর্থ দরকার কিন্তু তাতে তার দোষ আছে ইচ্ছে করে নাই এমন কিছু করেনি হয়তো এমন কিছু দিয়ে মেরেছে যাতে সাধারণত মানুষ মরে কিন্তু মারা গেছে একটা ঘুষিতে মরে গেল একটা ঘুষিতে সাধারণ মরে না খাতা বা ছিল পাখিকে তোতে লেখা ছিল আর ওই মাসাইলগুলি গুলি চলে এসছে রিবিনিসের কিতাবে চলে এসছে কোরআনে নেই দিয়াতের শব্দ এই দিয়াতের হুকুমটি শুধু আছে কিন্তু কতটা দিয়ে লাগবে কখন বা কিরকম লাগবে কোন ক্ষেত্রে কত কিছু আসির আর দ্বিতীয় আল্লাহ যেটি বা দ্বিতীয় বিষয়বস্তু যেটি এই সাহিফাতে আছে আমাকে যেটি দিয়েছেন সেটা হচ্ছে বন্দীদেরকে ছাড়ানো কাফেরদের কবল থেকে কাফেদের কাছে কোন মুসলিম যদি বন্দী হয়ে যায় নর অথবা নারী তাহলে তাদেরকে মুক্ত করার জন্য মুসলিম শাসককে চেষ্টা করতে হবে মুসলিম শাসকের ফরজ তারপরে মুসলিম জনগণের ফরজ জি আত্মীয় স্বজনদের ফরজ আত্মীয়তার যেহেতু হক রেছে ফেকাকুল আসির মুক্তি বন্দী মুক্ত করার মাসাইল রয়েছে আর তৃতীয় যে মাসালাটি রয়েছে বা বিষয়টি রয়েছে কাফের কোন মুসলিম যদি কোন কাফেরকে হত্যা করে দেয় ইচ্ছাকৃত এই হত্যার বদলে মুসলিমকে কাফের বিনিময়ে হত্যা করা চলবে না হত্যা করা চলবে না মশা সেন আপনার এই আশ্চর্য হয়েছে না অনেকে তাই না যে আপনার এই আশ্চর্য হন কেন আস্তরে আমার রক্ত আছে তোমার মুসলমান যেখানে জান মুসলিম নিধন হচ্ছে তো মুসলিম কোথায় চলে গেছে যার ফলে এই অবস্থা দাঁড়িয়েছে বা এখানে গিয়ে মুসলিম জাতি দাঁড়িয়েছে اللہ مول سو مسلم بدلی کافر کے ہتھا کر چلو نہ আর বাক্যগুলিতে আর যেটা বললাম যে মুসলিম যদি কোন মুসলিম যদি কোন কাফের কে হত্যা করে ফেলে সে কাফের যে কোনো ধরনের হোক না কেন যে কোনো ধরনের হোক না কাফের কত প্রকার এর আগে এই আলোচনাগুলি आलोचन कर मुसलिम के खुन कर मुस्लिम जेम बर्तमान युद्ध बार्मिस्ट मुसलिम खून कर যারা মুস্তামান কাফের কিন্তু মুস্তামান মানে নিরাপত্তা লাভ করেছে মুসলিম শাসক থেকে অথবা মুসলিম জনগণ থেকে নিরাপত্তা লাভ করেছে নিরাপত্তা নিরাপত্তা লাভ করেছে কেউ সেটা ক্ষণস্থায়ী হইতে পারে আর স্থায়ীভাবে হতে পারে যেমন আন্তর্জাতিক চুক্তি করে রয়েছে যে এই চুক্তির ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক আর এই চুক্তির ভিত্তিতে কেউ কারোর জল অত্যাচার করবে না কেউ কাউকে খুন করবে না তাই না কেউ কোনো দেশের ওপর অ্যাটাক করবে না তাহলে কি রয়েছে অথবা মুসলিম দেশে অমুসলিমদের কাজকর্মে যেন নিয়ে আসা হয়েছে সৌদি আরবে অমুসলিমদেরকে নিয়ে আসা হয়েছে নিরাপত্তা দিয়েছে সরকার না দেয়নি দিয়েছে সুতরাং কোন মুসলিমের জন্য জায়জ যে যাকে ভিসা দিয়ে নিয়ে আসা হয়েছে একে আমা দেওয়া হয়েছে তাকে খুন করবে নিরাপত্তা দিয়ে হয় যদিও সে হার বিদেশেরই লোক কারণ তাকে মুসলিম শাসক নিরাপত্তা দিয়েছে মুসলিম দেশ ইসলামিক দেশ বরং করবো আজকাল তো আবার আসল তো দুই রকম দেশ হওয়া উচিত ছিল মুসলিম দেশ আর অমুসলিম দেশ কাফের দেশ কিন্তু এখন ইসলামিক দেশ মুসলিম দেশ আর কাফের দেশ বোঝা গেছে না তিন ভাগে বিভক্ত ইসলামিক দেশ মানে যেখানে ইসলামিক আইনের বাস্তবায়ন আছে আর মুসলিম দেশ ইসলামী আইনের বাস্তবায়ন তো নেই সবগুলি প্রায় ওই রকম আরব যেমন হ্যাঁ মুসলিম দেশ মানে মুসলিম মেজরিটি বা মুসলিম দেশ নেতা হচ্ছে মুসলিম কিন্তু ইসলামী আইনের ধার ধারে না চোর গেলো জেলে আর ফিরে চলে আসলো থানা থেকে ঘুষ দিয়ে বেরিয়ে চলে আসলো বা জেল হাজত থেকে জামানতে চলে আসলো খুনি বেরিয়ে চলে আসলো কোনো কিছুই নেই হ্যাঁ মানবরচিত বিধানের দিয়ে দেশ পরিচালনা তো এগুলো হচ্ছে মুসলিম দেশ ইসলামী দেশ নয় আরেকটা হচ্ছে যেখানে কাফের শাসক রয়েছে যদিও সেখানকার কিন্তু কাফের শাসক নিয়ন্ত্রণ কাফেরদের হাতে মুসলিম দেশ সেখানকার মুসলিম ভাই আমাদের মুসলিম ভাই কিন্তু কাফের যদি নেতৃত্ব থাকে আর যদি হ্যাঁ সব মিলে জুলে আর এক রকম আবার আছে যে মুসলিম প্রতিনিধিও আছে আর মুসলিম প্রতিনিধিও আছে এরকম আছে ইসলামিক দেশি অথবা মুসলিম দেশে যেই দেশে জিজিয়ার বিধান রয়েছে জিজিয়ার বিধান এখন নেই মুসলিমদেরকে আরো দিতে হচ্ছে ট্যাকশনদেরকে জি না আমরা জাকাত দিব মুসলিম হিসাবে যদি দেশের সরকার বলে যে তোমাদেরকে জাকাত দিতে হবে আপনার ব্যাংক থেকে ব্যাঙ্ক ব্যালেন্স থেকে জাকাত কেটে নেবে তো মুসলিম শাসকের অধিকার আছে এবং কেটে নিয়ে যেই জায়গাগুলিতে প্রয়োজন আছে কারণ দেশের শাসক বেশি খবর আছে তাদের কাছে গোটা দেশের খবর আছে কোথায় অভাব আছে কোথায় বেশি দুর্গত মানুষ আছে তাহলে তাদের মাঝে বিতরণ করবে তাহলে অধিকার আছে মুসলিম শাসক জাকাত আমাদের কাছ থেকে নেওয়া হবে তু খাজুমিন আগে ফোন বিত্তবানদের কাছ থেকে জাকাত গ্রহণ করা হবে তার মানে শাসক আর ফিরে আর খেয়ানত বড় কাবি রাখবে না যারা অমুসলিম বাস করবে মুসলিম দেশে ইসলামিক দেশে ওরা তো দিবে না না জাকাত নেবে ওদের কাছ থেকে না জাকাত তো জাকাত বাদা জাকাত এবার দুদিনের ড্যাক্স নাই যে আপনি নেবেনা তাহলে ওরা ফিরি ফিরি থাকবে এখানকার ভোগ করবে আর ফিরি ফিরিয়ে সবকিছুই সবকিছু ক্ষেত্রে লাভবান হবে না এদের জানমাল সুরক্ষিত হবে কিসের বিনিময়ে জিজিয়ার বিনিময়ে জিজিয়া দিবে হাত্তা ইউতুল জিজিয়া তাই তো মহনাল করেছেন তাদের জানের নিরাপত্তা মালের নিরাপত্তা সবকিছু নিরাপত্তা থাকবে তাতে এরা হচ্ছে জিম্মি যেকোনো ধরনের কাফের হোক না কেন সে জিম্মি কাফের হোক জিম্মি কাফেরকে কে খুন করে দিয়েছে কোন মুসলিম অথবা মুস্তমান হয়েছে এইরকম কাফে কে খুন করে দিয়েছে কোন মুসলিম অথবা হারবি কাফের হোক হার্বি কাফের তো রক্ত হালাল হার্বি কাফের রক্ত হালাল কিন্তু এই হালাল এর বাস্তবায়নটা করবে কে আবার আঠারো বছরের পোলাপান নাই এরা ফাসাদ সৃষ্টি এরা এরা মুজাহিদ নয় মুজাহিদিন এরা ফাসাদি বিপর্যয় সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা আরো উম্মতে মুসলিম মুসলিম জাতির ক্ষয়ক্ষতি করা কে তারা কি করেছে জেহাদ নাম দিয়েছে আজকালকার যে নামটি বলে থাকে এক শ্রেণী যুবকরা জেহাদ জেহাদ করে এটা না ভালো জেহাদ মুসলিম শাসকের নেতৃত্বে হবে এবং জেহাদের জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে যেমন অন্য অন্য ফরোজ এমনাবলী রয়েছে নামাজের জন্য শর্ত আছে না নেই সবার নামাজ পড়তে হবে পাগলকে নামাজ পড়তে হবে নামালক নামাজ পড়তে হবে হ্যাঁ তাহলে বোঝা গেল শর্ত আছে আকেল মুসলিম হইতে হবে আকেল হ্যাঁ বিবেকবান হইতে হবে সাবা হইতে হবে তারে নামাজ ফরজ হবে রোজা ফরজ হওয়ার জন্য হ্যাঁ মুসলিম হইতে হবে তারপরে বিবেক মকিম হইতে হবে এখন ছাড় আছে তারপরে সুস্থ হইতে হবে এগুলো শর্ত নাই তো এইরকম যেমন রোজার জন্য শর্ত জাকাতের জন্য শর্ত যে ফকির হইলে হবে না নেশাবে পৌঁছিতে হবে মুসলিম হওয়ার সাথে হ্যাঁ হইতে হবে নেশাবে পৌঁছা লোক হইতে হবে আপনাদের সবার কি আছে সংগঠনের নেতা আমিরে জামাত ঘোষণা করে দিল হ্যাঁ হ্যাঁ মিছিলকারীদের একজন নেতা হলো আর ঘোষণা করলো যে আজকে ভাঙচুর করল হ্যাঁ বিক্ষোভ এই সেই মুসলিম কে খুন করা যাবে না যদিও মুসলিম খুন করে দেখি বলেছেন এই হাদিস বলেছেন আলমো মেন মুসলিমদের রক্ত হচ্ছে সমান সমান মুসলিমদের রক্তের মূল্য হচ্ছে সমান কি প্রমাণ করে আমার রক্তের যে মূল্য যতই বড় আল্লামা হয়ে যাক না কেন আমার রক্তের যা মূল্য এটা ক্লিন আর মুসলিমের রক্তের মূল্য ততটাই বোঝা গেছে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হ্যাঁ আর জাতির জনক তার রক্তের যতটা মূল্য ততটা সাধারণ একজন মুসলিমের রক্তের মূল্য জি যে রাস্তার পাশে বাস করে যার ভিটে মাটিও নেই তার রক্তের অতটাই মূল্য যেহেতু সেও মুসলিম আর রাষ্ট্রপতিও মুসলিম আলেম ও মুসলিম জাহিল ও মুসলিম সবার রক্ত সমান রক্তের মুসলিমের রক্তের মৌল সমানুবিচার কাছে ইসলামে এই সুবিচার ইসলাম ছাড়া কোথাও খুঁজে পাবেন না জনগণকে ওই রকম কোনো জাতির টাকা মেরে দেওয়া হয় তো ফাঁসিতে চড়ানো হবে ইসলাম নয় ফাঁসিতে চড়াইতে হবে সবাইকে এবং যে কোন লোককে মুসলিমকে খুন করে রক্ত হচ্ছে সমান সমান দ্বিতীয় মাসালা এবং তাদের দায় দায়িত্ব সম্পর্কে জিম্মা সম্পর্কে সচেষ্ট হবে তাদের নিম্ন শেরিন মানুষও অর্থাৎ কোন অমুসলিমকে যদি নিরাপত্তা দেই। নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সকলেই সমান মর্যাদা রাখি।? হ্যাঁ সমান অধিকার রাখি। যেমন নিরাপত্তা দিতে পারে দেশের শাসক তেমন নিরাপত্তা দিতে পারে একজন আলেম তেমন নিরাপত্তা দিলে একজন জাহেল তেমন নিরাপত্তা দিল একজন গরিব আমির সকলের নিরাপত্তার মূল্য হচ্ছে সমান নিরাপত্তার মূল্য হচ্ছে সমানা যে আমি হচ্ছি তোমাদের আমি তো নিরাপত্তা দিয়েছি মুসলিম নিরাপত্তা দিয়ে দিচ্ছে তখন সেই ব্যক্তি নিরাপদ এই চুক্তির উপর অটল থাকে চুক্তি হয়ে গেছে যে তোর রক্ত সুরক্ষিত সুতরাং যতই বড় অন্যায় করুক যদি বা যতই বড় অপরাধী হোক আ বিশেষ করে অপরাধ মানে বলতে চাইছেন যে একজনকে খুন করে এসে বাড়ি তার দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে তার সাথে শত্রুতা ইহুদির সন্তান ইহুদি খ্রিস্টান আপনার বুদ্ধিস্ট যাই হোক না কেন হোক না কেন যদি কোন একজন মুসলিম এর জিম্মা নিয়ে নাই আর নিরাপত্তা দিয়ে দেয় তাহলে সমস্ত মুসলিমদের কাছে সেই ব্যক্তি নিরাপদ এটা কোন মুসলিম করতে পারেন না যে আস আমার বাড়ি আশ্রয় একজন পালিয়েছে আশ্রয় নিচ্ছে তাকে অথবা দিলেন দরম মারো তোমরা জানালেন যে এইখানে আছে তোমরা মেরে নাও দরজা খুলে দিলেন নিরাপদে এটা হারাম জায়গ নয় গাদ্দারি কথা এটা কোন মুসলিম করতে পারে না কিন্তু কাফেররা করে भारत दसाद गुजरातपंथी हिंदू मुसलिम नारी मुसलिमे आश्रय दिए मुस्लिम बाड़ी देखे देखे हमला हम पास हिंदू आश्रय आश्रय दिए दी आश्रय जो हिंदू जंगी से धरार मार्ज तक तब से मुस्लिम मेरे ने আমি নিরাপত্তা দিয়ে দিচ্ছি তোমার আমার বাড়িতে পারবে না ইসলাম ইন্দর আদলি ওল ইহসানোরবা ও আনহা জুল আশ্রয় দিবেন যদি আশ্রয় না দিতেন পালিয়ে গিয়ে অন্য কোথাও আশ্রয় দিলেন তারপরে এই জন্য মহিলাও আশ্রয় দিতে পারে শুধু পুরুষ হওয়া লাগবে না উম মেহানি রাজি আল্লাহ নাম শুনেছেন কে আলী রাজি আল্লাহ তাল বোন নবীল তাহলে কে হইলেন আত্মীয়তার দিক থেকে চাচা তো বোন আসল হচ্ছে চাচা তো বোন তখন জামাই হ্যাঁ বোন বোনাই হলেন আলী রাজি আল্লাহ আনহা তার দেবর কি দেবর তার দেবরকে আশ্রয় কাফের ছিল সে এইসে বলেছে যে ভাবি আমাকে আশ্রয় দেন না হলে আমাকে মেরে দিবি কবি এখন আমাদেরকে খুঁজছে কে কোথায় আছে সুতরাং আমাকে মেরে দিতে পারে আশ্রয় দেন এসে খোঁজ করছে ও মেহানি তোমার বাড়িতে ঢুকে আমি তো মারবো ওকে ও তো বড় জালেম অনেক জুল মত্যাচার করেছে মুসলিমদের ওপর এখানে মক্কায় তেরো বছরে ও তো মারবো আমি ধরবো তখন ও হয়ে গেছে আমি নিরাপত্তা দেখলাম দিয়েছি এক লোক কে অমুক আর এই রকম মারতে চাইছে নীমাসাল্লাম বললেন আজার তো মান আজারাত কাদা আজার আমি পানহা দিচ্ছি আশ্রয় দিচ্ছি আশ্রয়ের ঘোষণা করছি যাকে আশ্রয় দিয়েছে মানে একজন মহিলাও যদি নিরাপদ আমার কাছে এসে নিরাপদ এগুলো বিশেষ করে যুদ্ধের মুহূর্তে লড়াইয়ের মুহূর্তে যুদ্ধের মুহূর্তে এসব আশ্রয় নিলাম আশ্রয় না আশ্রয় দিয়ে দিলেন আর যদি বলেন যে আমি পারব না তো আশ্রয় मुस्लिम ममिनरा तारे शक्ति विपक्षी शक्ति बिुदे मुसलिमरा ऐकबद्ध होद्लाम तुसलिम मुसलिम के सहाइन शारुकारी दिन खातिर दि तुम्हारा ममिन मुस्लिम भाई बोन सहा चाहिए आश्रय देश मारी दिखे बाड़ी घर जाली दीछे सूतरा जुल्म चलते जुलम्म अवसान घटवार हेल्प करोर सहाय तलब कर तुम्हारे सहाज আলা তবে যদি কোন এমন জাতির জাতির বিরুদ্ধে হয় যে সাথে তোমাদের কোনো চুক্তি আছে কিন্তু চুক্তি করে রাখবি আজকাল আন্তর্জাতিক চুক্তির নামে কূটনৈতিক সম্পর্কের নামে আবার মুসলিমদের বাড়িঘর চালাবে তাদেরকে ভিটে মাটি থেকে তাড়াবে তাদেরকে উৎখাত করবে তাদের যান মাল সবকিছু ধ্বংস করবে আবার চুক্তি চুক্তি না ওই চুক্তি ওদের সাথে কোনো চুক্তি নেই যারা এই রকমের জ্বালান তাদের সাথে আর কোন চুক্তি নাই ঘোষণা আর কি রয়েছে এতে আর কোন মমিন মুসলিম কে কাফের বদলায় হত্যা করা যাবে না কেসা আছে। ওলাজু আহদিন আর কোন চুক্তিতে আবদ্ধ অ মুসলিম কে কে তার চুক্তিতে থাকা অবস্থায় হত্যা করা যাবে না চুক্তি যতক্ষণ পর্যন্ত সে নিজে ভঙ্গ না করেছে হঠাৎ করে হ্যাঁ তাদের বিরুদ্ধে চুক্তি আপনি নিজে ভঙ্গ করবেন না নবী করিম সালামুক্তি করে নিয়েছেন চুক্তির উপর অটল থেকে আসার পরে চুক্তি করেছিলেন ইয়াহুদীদের সাথে তিনটি গোত্রের সাথে চুক্তির উপর অটল ছিলেন কিন্তু এই তিনটি গোত্র এক একটি ঘটনা আর এছাড়াও ছোটকার মেলা ঘটনা করেছে বড় বড় এক করে ঘটনা করে ঘটিয়ে তারা নিজের চুক্তিকে কে ভঙ্গ করে ষড়যন্ত্র করে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে তারা চুক্তি ভঙ্গ করেছে মক্কার কাফিরদের সাথে রসলাম সুলা হুদাইবি হুদাইবি সন্ধি করলেন চুক্তি হলো না হলো না দশ বছরের চুক্তি হয়েছিল না হয়নি ষষ্ঠ হেজুরি তো দশ বছরের চুক্তি হইলো আর অষ্টম হেজুরি তো মক্কা বিজয় হয়ে গেল যদি আপনি নবীর জীবনী ভালো করে না পড়েন তাহলে একজন কেউ যদি আপনাকে জানতে হবে প্রেক্ষাপট যে হয়েছে কি যারা চুক্তিতে আবদ্ধ ছিল তারা মক্কার কাফেরাই চুক্তি ভঙ্গ করেছে মুসলিমদের মিত্রপুত্র কে তারা খুন করেছিল অথচ সেই চুক্তির একটা দফা ছিল যে আমাদের মিত্র আমাদের উপরে সেটা হামলা করা গণ্য হবে তখন আর চুক্তি ও সাহাউল হাকিম ইমাম হাকিমটিকে আল হাদিস ও সাহিম বলছেন হাতিস হচ্ছে সহি এতে একটি মশালা যেটা সেটা হচ্ছে যে মুসলিম যদি কোনো কাফেরকে কে খুন করে দেয় তাহলে কেশে মুসলিমকে খুন করা যাবে না কেন যাবে না ভাষ্যকার বলছেন ফাইনাল কাফের গাই মোকাফিল মুসলিম কাফের মুসলিমের সমতুল্য সমকক্ষ নয় একজন হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসী একজন হচ্ছে আল্লাহ अविश्वास जी अनुगत आलना हराम, बीवे, बीवे जोन हलाल, हराम। एक जोन का पानी और मद समान एकजन का पार्थक्य आज स्त्री हालाल सब स्त्री सम्पर्क शारीरिक सम्पर्क আর বেগানা মহিলাতে সম্পর্ক হচ্ছে যে না কবিরা গনা দুনিয়া তামা ধ্বংস করবি আর একজনের কাছে যে কারো সাথে সম্পর্ক হইতে পারে দুজনের রক্ত সমান হইতে পারে কখন সমান হইতে পারে ওয়াহাদ মজাহুল আলে সালাস আর এটি হচ্ছে চার এমামের মধ্যে তিন এমামের মত এমাম মালিক শাফি আহমদ ইমাম মালিক রেহমা উল্লাহ এবং শাফি রহমা উল্লাহ এবং আহমদ রহমাহ তিনজনই বলছেন যে কাফেরকে যদি হত্যা করে কোনো মুসলিম যে কোনো স্তরের কাফের হোক তাহলে মুসলিমকে পেশা করা যাবে না তাহলে কি এখন যখন তহন করে দিবে আর কিছু লাগবে না না দিয়ে দিতে হবে রক্তপণ রক্তপণে নেমে আসবে কিন্তু পেশাজ চলবে না আম্মা আবু হানিফা তাহলে চারে মামের মধ্যে একই মাম বাঁচলেন আবু হানিফা রেহমা বাকি থাকলেন না তাহলে বোঝা যাচ্ছে যে তিন এমাম যখন একদিকে আবু কোনো ভিন্ন করেছেন যে জিম্মি অ মুসলিমকে কাফের কে যদি কোন মুসলিম খুন করে দেয় তাহলে জিম্মির মূল্য যেহেতু একটু বেশি হ্যাঁ অন্যান্য চাইতে আর হার্বির চাইতে সুতরাং জিম্মির বদলে মুসলিমকে খুন করা যাবে অর্থাৎ মুসলিম দেশে যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে সাধারণত জিজিয়া দিয়ে যারা থাকে ইসলামে বসবাস করে বা আজকালকার যারা মুসলিম দেশের অমুসলিম নাগরিক বুঝাইতে পারে যদিও তারা জিজিয়া দিচ্ছে না কিন্তু নাগরিক তাদের রয়েছে নাগরিক তারা ওরা আর মুস্তমান যারা অস্থায়ী ভাবে নিরাপত্তা নিয়েছে কিন্তু আর একজন হচ্ছে হারবি পার্থক্য আছে বলছেন যে জিম্মিকে কে যদি হত্যা করে দেয় তার মানে কোন মুসলিম দেশের একজন অমুসলিম নাগরিককে যদি কোনো এই হত্যা করে দেয় কি বলছে কোন মুসলিম হত্যা করে দেয় তাহলে এই आ, आ, मुस्लिम को हत्या बो करतेमी बो बोखारी हादीश टी अस्वीकार कर क्या भूल धारणा जेटा के बोला कूधारणा जी सुजन অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকবে ইসমন কারণ কিছু কিছু ধারণা হচ্ছে গুনহার কাজ তো এটা গুনার কাজ নয় এত বড় ইমাম অস্বীকার করলো না অস্বীকার করেননি হাদিস পৌঁছিবে আর অস্বীকার করবে এটা কোনো আমি হাদিস কিন্তু আমি এই হাদিস মানি না তো মুসলিম তো থাকবে যদি সেই হাদিস আর যদি হাদিস হইলেও মারব না তাহলে মুসলিম থাকবে তো এমা মানি কি করে হইতে পারে তবে ওনার কাছে হয়তো হাদিস পৌঁছেনি এমাম ইমেন একটি সুন্দর বাংলায় অনুবাদ হয়েছে বাংলাদেশে অনেক আগে বইটি রাফুল আনিলাম বইটি খুবই সুন্দর তাতে অনেক ছেড়ে দিয়েছেন বিভিন্ন মুসলিম আছে আমল করেননি এর পিছনে কারণটা কি তার ছয় সাতটি কারণ বা তারও বেশি কারণগুলি উল্লেখ করেছেন তার মধ্যে অনেক একটি কারণ এইরকম নাই যে হাদিস পেয়েও সহি অস্বীকার করেছেন এরকম নাই हादी जमा बारि मु अबूरा मजा य भा जमा अथवा हादी पह এইরকম হয়েছে আর কুফাবাসী মা বাবাই ছিলেন কুফাবাসীরা হাদিসের চর্চা থেকে অনেক দূরে ছিল এমনি এরা দেখা যায় না যেমন ইমাম বোখার ইহামুল্লা বোখার আসামার খান সে উজবেকিস্তান থেকে সফর করে এমন পর্যন্ত সানা পর্যন্ত সফর করেছেন হাদিসের তলা সে হাদিসের সন্তানে মিশর শাম সব সফর করেছেন তো যাই হোক আর ওই যুগে হাদিস রকম করার জন্য বিভিন্ন পৌঁছেছে সে হচ্ছে বিশ্বস্ত নয় সে হয় সে একবারে মৃত্যু অথবা সে হচ্ছে শক্তি দিক দুর্বল বা ইমান আমলে দুর্বল ফাঁসেক আল্লা কেশ ফরজ করেছেন আর মুসলিম খুন করলে খুন করা হলো আর কাফের খুন করলো খুন করা হলো দিলেন ফতুয়া দিয়ে দিলেন বুঝা গেছে ওই কথাটি বলছেন বলছেন যে যে দলিল্পাসমিন সকল কোথা আলী কমল কেশাস তোমাদের ওপর রক্তের বদল রক্ত খুনের বদল খুন বিধিবদ্ধ করা হয়েছে ফরস করা হয়েছে ফিল কাতলা খুন করার ক্ষেত্রে বা নিহতদের ক্ষেত্রে তিলের বহু অনতদের ক্ষেত্রে সে নিহত মুসলিম হোক অথবা নেই কিন্তু আর এই নিহত মানে মুসলিম কারণের বোখারির হাদিস ফতো আলাদা হবে না হবে না এবং শাহিম মালিক আহমদ হাদিস পেয়েছেন তখন বলছেন এই কাতলা বলতে কি হয়েছে যদি কোন মুসলিমকে হত্যা করা হয় তাহলে তখন কোথায় আলিক মনে ক্ষেত্রে এবং ইসরায়েল তাদের বিধানে মুসলিমেরও প্রাণ আছে আর কাহারেরও প্রাণ আছে সুতরাং কার হবে আমি নাইতু এইভাবে তার ফটো অভিন্ন হয়ে গেছে আর অধিকাংশ আলমারা তিন এমাম এবং তার মধ্যে দুটো হাদিস দেখলেন এইখানে ও আল্লাহ ইউতাল মুসলিম আলী রাজিয়ালে যে কথাটি ছিল তৃতীয় বিষয়বস্তু দ্বিতীয় হাদিস হচ্ছে যেটা মুসাদ আহমদ আব না সাইতে রয়েছে আলী রাজিয়া রয়েছে সমান তাহলে বুঝা গেল যে কাফের খুন মোমিনের সমান নয় আচ্ছা এর বিপরীতে মুসলিম যদি খুনি হয় আর কাফের কে খুন করা হয়েছে কাফের নিহত তাহলে মুসলিমকে খুন করা যাবে না এটা হচ্ছে সেই মশলা স্পষ্ট কোরআন আমল হলো আর হাদিসের উপর আমল হইল এই নয় করল আর তার কাছে সেটা তার কাছে স্পষ্ট হয়নি কাফের কাফের যদি খুন। হয় মুসলিম কে করেছে তাহলে আজকাল কিছু বলতেই হবে না খুন হইলেও বলা যাবে না প্রচার মাধ্যমে প্রচার করা যাবে না গেছে না। একটা কাফের না যদি একটা কুকুরকে কেউ খুন করে দেয় হ্যাঁ খুন করে দেয় সারা পৃথিবীতে প্রচার মাধ্যমে চলে আসবে এই অমক দেশ অমঘ জায়গায় কুকুরকে হত্যা করে দেওয়া হয়েছে ঠিক না শুকুর হত্যা করে দেওয়া হয়েছে হ্যাঁ এটা বন্য পুশুকে মেরে দেওয়া হয়েছে চরম অপরাধ করেছে শুনছে না শুনছে না কথা কিন্তু মুসলিম হাজার হাজার খুন করা হচ্ছে কোথায় প্রচার মাধ্যম করিতে আসছে আন্তর্জাতিক যে আসল প্রচার মাধ্যম ইহুদির হাতে ইহুদিদের হাতে কুপুরী শক্তির হাতে পৃথিবীর হ্যাঁ নাকি কাফের যদি মুসলিমকে কে খুন করে কাফের যদি মুসলিমকে কে খুন করে তাহলে কি হুকুম হবে সলিম বলছে যদি কি করে কাফের মুসলিম কে খুন করে তাহলে সে কাফের সমস্ত ঐক্যমত রয়েছে হানাফি সাফি সমস্ত ঐক্যমত রয়েছে যে কাফের কে হত্যা করা হবে কারণ এই ক্ষেত্রে নবীলামের জামানা এরকম ঘটনাই ঘটেছে বাছনিক হাদিস না আমি হাদিস নবীলাম দণ্ডবিধান সেই বকরিত নবিয়া করিম সালাম কি করেছেনুদী কে খুন করেছিলেন হত্যা করার হুকুম আনসার আনসারীদের এক বালিকার মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করেছিলেন একটা পাথরে রেখে ছুয়ে একটা পাথ বড় পাথর দিয়ে মেরে মাথাকে চন্ন বিচন্ন করেছিল তাকে ধরে নিয়ে আসার পরে তাকে কেসা হত্যা করা হয় নবীলাম হুকুম করেন আল আর ইসলাম কা আর এটা নিঃসন্দেহ যে মুসলিম আত্মসমর্পণকারী আল্লাহর সামনে আল্লাহর দিনের সামনে আল্লাহর আদেশ নিষাদের সামনে মহমিন বিশ্বাসী সেই ব্যক্তি কাফের চাইতে আল্লাহর কাছে আল্লাহর আসমানি বিধানে বিধানে রক্তের মূল্য বেশি কাফের তুলনায় যার সাথে চুক্তি আছে অমুসলিম যতক্ষণ পর্যন্ত চুক্তি তারা ভঙ্গ না করেছে হত্যা করা হ্যাঁ অথবা তাদের উপর জুলম অত্যাচার করা মারধর করা এগুলি হচ্ছে কাবিরা গুনা কবিরা গুনা করিম সাল্লা একটি হাদিস রয়েছে সেখারিতে মান কাতালাম আহাদান কেউ যদি চুক্তিতে অমুসলিম আবদ্ধ যার সাথে চুক্তি সম্পন্ন হয়েছে এইরকম কোন অমুসলিমকে খুন করে দেয় কোন মুসলিম লাম ইয়ার হ্রায় আল বা লাম ইয়ার হারায় সে জান্নাত পাওয়া তো দুর্গা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না এটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলিমরা বিভিন্ন জায়গায় হয়তো নির্যাতনের শিক্ষা আসে দেশেও দেশে ও যদি নির্দোষী কোন মুসলিম বা ইবন জেলে থাকে তাহলে তাকে ছাড়ানোর জন্য দান করা এমনকি জাকাতের একটা ফ্রান্ড দিতে আল্লাহ কোরআন আর সেখানে সুরায় তো এক নম্বর আমির আলী ফুল রেখাব মানে গোলাম আজাদ করা এবং রেখাব মানে হচ্ছে যে বন্দিদেরকে মুক্ত করা আজকাল গোলামের যুগ নেই মুসলিম গোলাম নেই সুতরাং মুসলিম যারা মুজলুম তাদেরকে উদ্ধার করার জন্য যদি দেখা যায় যে টাকা পয়সা দিলে ছেড়ে দিবে আর বিশেষ করে অমুসলিমদের জেলে বন্দি আছে তাহলে এটা বড় আল্লাহ লাভের উপায় তাই বলছেন আবু শত্রুদের হাতে ধরা খেয়ে গেছে কোনো মুসলিম বিশেষ করে ইসলামের খাতিরে অথবা চোর ডাকাত হইলেও যদি সংশোধন করে তবা করে তাহলে চোর ডাকাত চোর ডাকাত বাড়াবেন বা জানেন তা না উদ্দেশ্য নয় হ্যাঁ দেশে আরো চোর ডাকাতের সংখ্যা বাড়াবেন না ওহামিন এটি হচ্ছে আল্লাহ সান্নেদুল আবের উৎকৃষ্ট উপায় মুসলিম মজলুম এই জন্য বললাম মজলুম যারা বন্দী নির্যাতিত বন্দী যারা হ্যাঁ নির্দোষী বন্দী যারা তাদেরকে ছাড়ানো বাতিন এলিম না জাহির এলিম স্পষ্ট না অস্পষ্ট স্পষ্ট বিষয়গুলি যেগুলি আলোচনা হলো বলছেন হর্ষকাত আকামা এগুলি হচ্ছে জাহিরি স্পষ্ট বিধান কোন খিল তাদের কাছ থেকে এলিম নিয়েছে বলেছে সুফিদের সিলসিলা পরম্পরা দেখেছেন কি ভেদে মারেফতের শুরু তো আছে সিলসিলা পৌঁছাতে পৌঁছাতে হাসান ওয়াসী হাসান কার কাছ থেকে পেয়েছেন হ্যাঁ হাসান বিন আলী থেকে হাসান কার কাছে তার বাবা আলী রাজি কোন কিছু কে গোপন রাখেনি যদি নবীলাম এইভাবে গোপন রাখেন সাহেকের সিংহ ভাগকে জানালেন না শুধু আলী কে তো আল্লাহর আজাবের কথা নাই করানাই আছে না নেই হৃদায়তল করে সুস্পষ্ট দলিল প্রমানি বিধিবিধান করেছে সেগুলো যদি কেউ গোপন করে লুকিয়ে রাখে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তাহলে এদের ওপর উলায় जिज्ञे गोपन काना दुनिया गरजेल जहां लागाम लागाना जहां आगुने लागाम সত্য কথাকে যদি কেউ গোপন এবং সত্য কথাকে গোপন করা আপনার ব্রাহ্মণদের স্পর্শ করবে না শূদ্ররা স্পর্শ করবে না তারপরে ক্ষত্রিয় তারা স্পর্শ করবে না বৈষ্ণব যারা তারা স্পর্শ করবে না এই তিন কাস্টের লোকের অধিকার নেই যে বেদ চর্চা করবে শুধু ব্রাহ্মণ যাদেরকে ব্রহ্মা নাকি মুখমন্ডল থেকে সৃষ্টি করেছেন হিন্দু তিহি জামাত আলী বিনিয়াল কাছে ছিল আর সেই সাহিফাতে তিনটি বস্তু ছিল তিনটি বিষয়বস্তু ছিল শুনলেন ভাস্যকার বলছেন মক্কাত বলছেন যে রাফেজি শিয়াদের মিথ্যা রচনা শোনেন তাদের বাতিল ধারণা শুনেন যেটা বেঁচে থাকতেন বা কখনো তারপর যেই ধর্মের অবস্থা এই রাফেজিদের এই ধর্ম যদি দেখেন আলী রাজি আল্লাহ কখনো রাজি না, দুনিয়াতে যখন রাজি এখানে হবেন না তো বিচার দিবসে আসর মাঠে কি করে আলী রাজি হবেন এদের উপর যে তোমরা খুব ভালো কাজ করেছো তোমরা সন্নি শুতা সৃষ্টি করেছো হজের মৌসুমকে তোমরা এখানে বিপ্লব করার জন্য আন্দোলন করার জন্য ক্ষেত্র তৈরি করেছো তোমরা এখানে চতুর্দিনী আলি হিমিন আল্লাহমায় সাহেব আল্লাহ से जान शिश्रास करना मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद जर के मुर्दाबाद तरह गोपने सब सम्पर्क ठीक है जर नाम धीरे धीरे শুধু অশান্তি সৃষ্টি করা মুরদাবাদ তার নিজের দেশও বলবে না মুর্দাবাদ ওইসব দেশের কোনো কিছুই ওইসব যে সমস্যাগুলি সেই সমস্যায় কোনোদিন কোনো কথা তারা বলেনি আর কোনো কাজ তারা করেনি শুধু এসে এখানে রিস্টার করা যাতে করে এখানে অশান্তি সৃষ্টি করে গোলযোগ সৃষ্টি করে এখানকার নেতৃত্ব দখল করা সম্ভব হয় তাদের মক্কায় আমরাও নেতৃত্বে দেব শুধু সৌদি আরবের সরকার কেন ওখানে হজের নেতৃত্বে দেবে এখানে আমাদের আমাদের প্রতিনিধি থাকবে আমাদের নেতৃত্ব থাকবে এই ষড়যন্ত্র আল্লাহ যেন তাদেরকে কখনো না করেন আল্লাহ যেন আল্লাহ দেশের নাকি একটা সহিফা দিয়েছিলেন সিয়াদের আকিদা শোনাচ্ছে দু তিনটা আকিদে আলী আলীকে একটা সহিফা দিয়েছিলেন তাতে কিছু তুল ও হাসা হাতের নাকি সত্তর হাত বা সত্তর গজলম্বা ছিল এত বড় আর নিজেই লিখিয়ে দিয়েছিলেন আলফবাব ইত্যাদি ইত্যাদি হারাম সমস্ত হালাল হারাম মাসাল মাসাইলে সব নাকি ওতে আছে এইরকমই তাদের আর একটি ভ্রান্ত আঁকি আদম সালামের জ্ঞান সব নাম শিখিয়ে দিচ্ছেন এই নামগুলি সবগুলি কেও জানে না আলী ছাড়া এটা হচ্ছে আদমের জ্ঞান তারপরে আরো কি কি এলম হ্যাঁ ওসিয়ত ইলমুল আউ আখির শেষ পর্যন্ত এসেছে আর আসবে মানব জাতি সবার যারা কাঠের কাজ করে ছুতার মিস্ত্রি কাঠ মিস্ত্রি তারা ভারী ভারী কাঠ উঠেলে কি করে আলি করে নামে সন্নি হ্যাঁ কিন্তু সন্নিও না মুসলিমও না মুশ্রিক জি মুশরে আমি নিজের কানে শুনেছি যখন ভারী জিনিস উঠায় তখন ইয়া আলী নাকি বললে উঠাইতে পারবেন আল্লাহ উত্তরাধিকারী হ্যাঁ সূত্রে উত্তরাধিকার হয়েছেন মিরাজ পেয়েছেন ফাতেমা রাজিয়া আরি রাজি আল্লাহা জামাই মে কি মুসাফ ফাতেমা ফাতেমার কোরআন তাহলে ত্রিশ তিরিশের তিনগুন হলে তো নব্বই পারা হয় নব্বই পারা। আর আরো কিছু কিছু তাদের বই এগোম রয়ে যে না আর দশ পাড়া আছে টোটাল ৪০ পাড়া ওই দশ সব মারিফতিম আছে আর ওই আলী রাজিয়া বংশধারে ফজিলত আছে আর ওই প্রথম খলিবেন সন্নির আহ সন্ন্যত শালিকরা খেয়ে ফেলেছে হ্যাঁ ঘাটতি করেছে অদোহা সাজা মাওয়ার কমা কালা হ্যাঁ তারপরে আছে আলমক জি কি আছে তোমার জামাই মেয়ে থাকতে ওরা এই সব কথা এলাকায় এগুলি হচ্ছে কুসংস্কার খোরাফাত আর ও আবাতিল কথাদা এগুলির ওপর বুনিয়াদ পড়েছে ভিত পড়েছে ধর্ম ধর্মকর্মের। তাদের ধর্মের ভিত্তি হচ্ছে আর তারা এই ধরনের আকিদা রাখবেন সিরকি কুফির অথবা এই ধরনের ভ্রান্ত তাদের বিশ্বাস হবে যে ইসলামের সবাই ইসলাম থেকে ফিরে গেছে মাত্র কয়েকজন এসবা তাদের হতেই পারে না যে ইহুদির ওপর কেস্তবায়ন করেছিলেন তার মাথা দুই পাথরের মাঝখানে রেখে পাথর দিয়ে পাথর আঘাত করে চূন্য বিচন্ন করে মেরে দেওয়া হয়েছিল ফাসা আলুহা এনতেকালে ওই বালিকাটি মরার আগে এখন হুঁস আছে মুখে কে করলো এইভাবে তোমাকে কে মারলো কে মারলো ফোলান অমুক বলছে না অমুক না অমক না তারপরে বলল যে এই লোকটা ইহুদি হ্যাঁ বলছে হাপতা ইয়াহুদীন ওই ইয়াহুদীর নাম বলে অমুক ইহুদী তখন বলল যে বুঝা গেল যে মুখে কেউ যদি কথা বলতে না পারে যার বাক শক্তি এখন হারিয়ে গেছে আর যদি সে স্বজ্ঞানে থাকে আর বলে যে অমুক এই কাজটি করেছে তাহলে সে অপরাধী ওই ব্যক্তি অপরাধী তার কথা গ্রহণ করা হবে এই দাবি না হবে তারপরে তখন আদালতে যে বিচার হয়ে হবে আমি এই কাজ করেছি নির্দেশ দিলেন যে তার মাথাও যেন দুটো পাথর মাঝখানে রেখে চূর্ণ করে দেওয়া হয় যেমন করে মেরেছে ওই রকম করে মারতে হবে যেমন করে মেরেছে যে অস্ত্র দিয়েছে দ্বারা জানলাম এ মাস আলাই দুটি মত রয়েছে যে কেসাসের ক্ষেত্রে ধারালো অস্ত্রই শুধু ব্যবহার করতে হবে না যদি কষ্টদায়ক কোন অস্ত্র দিয়ে আঘাত করে মারে তো সেটা দিয়ে মারা যাবে যেমন একটা দোষীকে হত্যা করতে গিয়ে ওইরকম অপরাধী ক্ষেত্রে যদি না তাড়াতাড়ি কে মেরেছে তা কে ওইভাবে মারেনি পাথর দিয়ে অথবা লাঠি দিয়ে পিটিয়ে পিটি মেরেছে লাঠি দিয়ে পিটিয়ে পিঠে কষ্ট পেতেছে দশ মিনিট আধা ঘন্টা ধরে আর মারতে থেকে মারতে থেকেছে এমনকি এইভাবে মেরেছে তাহলে এখন এইরকম অপরাধীকে কেমন ভাবে যেমন ভাবে খুন করবে তাকে এই ক্ষেত্রে আলমাদের ইত্তলাফ রয়েছে দ্বিমত রয়েছে ফাজিকাংশাই সালাসা তিন এমাম অখুল ইসলাম এমআ রাহুল আলেও এই মতটিকে প্রাধান্য দিয়েছেন রাহমা উল্লাহ বংশগত এবং বিদ্যাগত পড়াশোনা তার চর্চা ছিল হামবে মজাবের যদিও তিনি মুজ আলেম আর তারপরে তিনি মজহাবের তকলিদ করেননি বরং তকলিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি তার কথা রয়েছে তো কিন্তু তার বংশের দিক থেকে অথবা তার পড়াশোনা শিক্ষার যে ক্ষেত্রে আপনারা কেন আবার হালে দিস ওর জবাবটা এখানে যাতে করে স্পষ্ট হয় জন্য বলছি ছাত্র জীবনে একটাই না ফেঁকে পড়তে হবে না চোদ্দটা ফেঁকে একসাথে পড়বে বলেন একসাথে ১৪টা ফেঁকে পড়া যাবে আমরা ভারত বাংলাদেশ যারা পড়া করে আসে তাদেরকে জিজ্ঞেস করি আমাদের দেশে তুলনামূলক সুন্না যেগুলোকে বলা হয় সৈয়দ সাহেব সুন্না বা এইরকম ফেকু সন্না মেলা হয়ে গেছে ফিখুল হাদিস কিন্তু একটা যুগ ছিল ছিল না আমাদের যুগ আজকাল থেকে চল্লিশ বছর আগে লেখাপড়া করি ছিল না তখন আমরা কি পড়েছি সব হামফি পড়েছি তারপরে সহি মশলায় চলে এসেছি পড়েছিলাম ঠিকই বোঝা গেছে না তাই বলি কি আমি সারা জীবন দশ বছর ধরে হানফি ফেকা পড়ি আমাকে হানফি বলবেন নাকি আমি হানফি হ বা সাফি ফেকা পড়ে তাহলে আমাকে সাফি বলে নাকি সাফি ফেঁকা আমি অনেক কিন্তু লেখক হচ্ছে মালিকী ফেকা এখানে করে বললে কিন্তু হামবেলি হয়ে গেছে নাকি পড়ানু শুনার অনুসারে যেই যেই মজাহের ফতুয়া পড়ানুচনার কাছাকাছি ওইটাই যেটা সেটাই ঠিক কারণ আমাদেরকে তার কাছাকাছি আসার চেষ্টা করবেন বলছিলাম যে এখানে তিনজন এমা বলতে এমামে সাফি মালিক আর আবু হানি ইফান এদের সাথে বলছে আন্নাল জানিহি অপরাধী যেই যে অস্ত্র দেখন করে অস্ত্র রকম অস্ত্র যে রকম করেছে ইনকার মোসাক্কাল যদি কোন ভারী অস্ত্র ভারী অস্ত্র মানে বলতে ধারালো নাই মোসাক্কাল আর মোহাদ্দহাদ্দ মানে ধারালো আর মোসাক্কাল মানে ভারী লাঠি অথবা পাথর এইরকম যে কোনো কিছু গুলি করে গুলি করে যদি ভারী কোন অস্ত্র দিয়ে মারতে হবে তোমরা যদি শাস্তি দাও মানে প্রতিশোধ নেও কি যেভাবে তোমাদের শাস্তি দেওয়া মানে তোমাদের উপর অত্যাচার করা হয়েছে সেইভাবে তোমরা তাদেরকে পানিশমেন্ট দাও বা তাদের প্রতিশোধ নেও এবং এই হাদিস টাও এর সমর্থন এই লোককে ধারালো কি প্রসিদ্ধ ধারাল অস্ত্র তাড়াতাড়ি বরণ করে যাতে করে আরাম দেওয়া সম্ভব হয় এইরকম অস্ত্র দিয়ে মারতে হয় যাতে করে দীর্ঘ সময় না লাগে মরতে ওই লোকটি কাসাইফেন যেমন তরবারি বা সিকিন অথবা ছোড়াছুরি হ্যাঁ কারণ সেহী মুসলিমের একটি আম হাদিস তিনি দলিলে পেশ করেছেন এজা কাতাল তুমি যখন তোমরা খুন করবে হত্যা করবে ভালো ভাবে খুন করো হত্যা করোাহ যখন জবাই খাসি ফাহিব ছাগল ভালো ভাবে জবাই করি মানে ধারালো অস্ত্র দিয়ে ভোঁথা অস্ত্র দিয়ে জবাই করবেন না ধারালো অস্ত্র দিয়ে জবাই করবেন সফরাত হো তোমাদের ছোড়া বা ছুরিকে যেন তোমরা ধারালো করে নাও হে হাদিস কার দলিল এম আহমদের দলিল কিন্তু আম হাদিস আর দণ্ডবিধান খুন করেছিল বালিকা সেজন্য পাথর দিয়ে খুন করেছেন ঠিক না সুতরাং খাস যখন স্পষ্ট হাদিস আছে আমার আম কথায় কেন যাব বোঝা গেছে কিনা তা হইলে তারপরে আমাদেরকে বলবেন যে সৌদি আরবে গিয়ে আহামিলি হয়ে গেছে নাকি হ্যাঁ বা ধোকা দেবেন জাতিকে আমার যখন মলজিদের ও আচ্ছা আচ্ছা আরবে থাকেন তো বা ওখানে লেখাপড়া করছেন হামবেলি বা সাফি মজাব আর আমার হানাফি মজাব আপনার টাপনি করে ওটাও ধোকা দিবেন না ভাই মানুষকে কানা হাইকোর্ট দেখাবেন না দেখেন এখানে আমি আর হামবেলি থাকলাম না আমি এখানে হানাফি হয়ে গেলাম সাফি হয়ে গেলাম মালিক হয়ে গেলাম না এলাম না এতগুলি কথা বলার পরেও আমাদের ওপর ঘৃণা থাকবার শত্রুতা থাকবে কি সে শত্রুতা তাহলে কোন শত্রুতা বাকি থাকি আমরা আল্লাহ এবং রসুলের সাথে আছি আমরা ওহির সাথে আছি ওহি যদি এমাম আবু হানিফার সাথে থাকে সেখানে আছি ওহি যেখানে করে এমাম শাপিম মালিকের সাথে আছে আমাদের সাথে সেখানে আছি ওহি চার এমামের সাথে আর অন্য কারো সাথে ইভিনে তাইম রহমার সাথে সেখানে আছি তিন তালাকজলিসের এক তালাকিমের দা তিন তালাক একসাথে যদি কেউ দিয়ে দিত তাহলে সেটা এক বলি গণ্য হতো আমরা হাদিস মানব আগে হাদিস তারপরে আইম্মা আর ওলামাহ আগে আল্লাহ এবং রসুল্লার কথা তারপরে আমার কথা আপনার কথা বুঝা গেছে কিনা আশা করি স্পষ্ট এখানে আজকের আলোচনা শেষ করছি বোরখা কালো হওয়া শর্ত নয় যদিও কালোটাই ভালো কালো কালো তে কোনো আকর্ষণ নেই কিন্তু কালোর উপর যে আজকাল এমব্রয়ডারি নকশা করা হচ্ছে এতে বড় আকর্ষণ হয়ে যাচ্ছে এটা ওই সালোয়ার কামিজা চাইতে খারাপ অবস্থায় চলে যাচ্ছে আর এত টাইট করা হচ্ছে এটা ড্রেসে পরিণত হয়েছে এরা হেজাব করে না বোরকাপুরে কালো শর্ত নাই কিন্তু রঙটা অত গাঢ় না হয় আকর্ষণীয় না হয় বোঝা গেছে সালোয়ার কামিজা থাকলে সাধারণত রঙ্গিন হয় আকর্ষণীয় হয় তাতে আকর্ষণ বাড়াবে দেখেন মানুষ খালি গায়ে থাকলে দেখতে রুচি হবে না কিন্তু কাপড় পরলে আরো দেখতে সুন্দর লাগে সুন্দরই লাগে যার ফলে ফেতনার কারণ হইতে পারে এই ফেতনা থেকে বাঁচানোর জন্যই কালো পোশাক না হলে কালো পোশাক এমন কোন শর্ত নাই কালোর মত সাদা এই জন্য যে সাদা পুরুষদের পোশাক সুতরাং এটা যাইজ না মহিলাদের জন্য এছাড়া এমন কোন রং যে রঙে আকর্ষণ নাই চলতে পারেন কালো ছাড়া ছাই আর অথবা কালোর কাছাকাছি যেগুলোতে কোনো আকর্ষণ নাই আর ঢিলা ঢালা ঢিলাঢালা হইতে হবে অসুবিধা নেই জরুরি না এক কথা যদি মুখ ঢেকে থাকে আর মাথা ঢেকে থাকে তাহলে একবারে বোরখার আকারে হইতে হবে এমন জরুরি নাই তবে কামিজে একটু আকর্ষণ আছে সালোয়ার কামিজে ভালো হচ্ছে তাহলে অসুবিধা নেই বলবো না জরুরি তবে বোরখা পরাটা বেশি ভালো হ্যাঁ তাকুয়ার কাছাকাছি হ্যাঁ অধিক আকরা বলি আল্লাহ বলছে তাকুয়ার কাছাকাছি হওয়ার চেষ্টা করেন डेरा ढाल कलो पोशाक जदि बोरका मटे ही आकर्षण